চতুর্দশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ পার্ষদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র গিরিশ রাম হরিপদ চুনি বলরাম মাস্টার অনেকে আছেন নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ হইয়া ঈশ্বর অবতার হন এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্ত লোকে আসেন ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয় শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন একটু ইংরাজিতে দুজনে বিচার করো আমি দেখব বিচার আরম্ভ হইল ইংরাজিতে হইল না বাংলাতেই হইল মাঝে মাঝে দু একটা ইংরাজি কথা নরেন্দ্র বলিলেন ঈশ্বর অনন্ত তাকে ধারণা করা আমাদের সাধ্য কী তিনি সকলের ভিতরেই আছেন শুধু একজনের ভিতর এসেছেন এমন নয় শ্রীরামকৃষ্ণ সস্নেহে ওরও যা মত আমারও তাই মত তিনি সর্বত্র আছেন তবে একটা কথা আছে শক্তি বিশেষ তিনি কোনোখানে শক্তির প্রকাশ বিদ্যা শক্তির কোনো আধারে শক্তি বেশি কোনো আধারে শক্তি কম তাই সব মানুষ সমান নয় রাম এসব মিছে তর্কে কি হবে শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে না না ওর একটা মানে আছে গিরিশ নরেন্দ্রের প্রতিহ ধারণ করে আসেন না নরেন্দ্র তিনি অবাং মনস্য গোচরম শ্রীরামকৃষ্ণ না তিনি শুদ্ধ বুদ্ধির গোচর শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন গিরিশ নরেন্দ্রের প্রতি মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন না হলে কে শিক্ষা দেবে নরেন্দ্র কেন তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণ স্বস্নেহে হাঁ হাঁ অন্তর্জামী রূপে তিনি বুঝাবেন তারপর ঘোর ও তার তর্ক ইনফিনিটি তার কি অংশ হয় আবার হ্যামিলটন কি বলেন হারবার্ট স্পেন্সার কি বলেন টিনডেল হাকসলে বা কি বলে গেছেন এই কথা হতে লাগলো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো ইগুণো আমার ভালো লাগছে না আমি সব তাই দেখছি বিচার আর কী করবো দেখছি তিনিই সব তিনিই সব হয়েছেন তাও বটে আবার তাও বটে এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধি হারা হয়ে যায় নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয় গিরিশের প্রতি তার কি করলে বলো দেখি গিরিশ হাসিতে হাসিতে ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কি না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ আবার দুথাক না নামলে কথা কইতে পারি না বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে আবার রামানুজের বিশিষ্টা দ্বৈতবাদও আছে নরেন্দ্র বিশিষ্টা দ্বৈতবাদ কি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বিশিষ্টাদৈত্যবাদ আছে রামানুজের মত কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম সব জড়িয়ে একটি যেমন একটি বেল খোলা আলাদা বীজ একজন করেছিল বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায় খোলা বিচি শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে প্রথমে খোলা নয় বিচি নয় শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয় তারপর বিচার করে দেখে যে বস্তু শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি আগে নেতি নেতি করে যেতে হয় জীব নেতি জগৎ নেতি এইরূপ বিচার করতে হয় ব্রহ্মই বস্তু আর সব অবস্তু তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকে জীবজগৎ যাঁরই নিত্য তারই লীলা তাই রামানুজ বলতেন জীবজগত বিশিষ্ট ব্রহ্ম এরই নাম বিশিষ্টাদৈত্যবাদ